আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আল্লাহ তরকতলার নাম এবং গুণাবলী ও বৈশিষ্ট্যে একত্র কায়েমের যে ইলম শুনে আসছি যে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আসছি তার ধারাবাহিকতায় আরেকটা বিষয়ে আজকে আমরা এই পর্বে জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ সে বিষয়টা অত্যন্ত আলোচিত একটি বিষয় হয়তোবা আমাদের কথায় কথায় আপনারা শুনেছেন সেটা হলো আল্লাহ তো বড় কথালার যেমন জাত আছে আমরা বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম ঠিক আরেকটি বিশেষ বিষয় অত্যন্ত আলোচিত বিষয় আল্লাহ আল্লা তরাল নির্দিষ্ট আকার আকৃতি আছে এই বিষয়ে আলোচনা এখন আসতেছে এই বিষয়টা কেন আমাদের বারবার বলতে হয় কারণ এই বিষয়ে আমাদের যদি আকিদা স্বচ্ছ না হয় তাহলে কোরআন হাদিসের অনেক বিষয় আমাদেরকে অস্বীকার করতে হবে अस्वीकार करा फरज हो जाए जो आपनी बोलें आल्लर जत नहीं आल्लर सुरत आकार आकृति नहीं तक शत शत आयात आना अस्वीकार करते अथवा ओगर अवव्याखाएकर पथ अवलम्बन करते अथवा सेगल के विलुप्ति घोषणा करते जेमन भाव जिने इलम অনেক দল মুসলিম নামধারী তারা কিভাবে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ভ্রান্ত আকিদা পোষণ করে তারা ছিটকে পড়েছে ইসলাম থেকে অনেক মনুষী তাদেরকে মুসলমানও বলতে চান না মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চান না যেমন জাহামিয়া সম্প্রদায়ের কথা আমরা পড়ে এসেছি একইভাবে আমাদের ভারতবর্ষে এই আকিদাটা এই ভ্রান্তিটা বেশি চালু আছে আল্লাহ তো বড় কতটা নিরাকার যখনই আপনি আল্লাহ তো বড় কথা লাগে বলবেন তখন কতগুলো দলিল এবং কতগুলো হাদিস আপনাকে অস্বীকার করতে হবে তা হয়তো আপনারা এই মুহূর্তে আমাদের এই আলোচনা শুনে মনে করতে শুরু করেছেন কারণ আমরা ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করেছি এবং সামনেও আমাদের এই ব্যাপারে আলোচনা আসতেছে ইনশা আল্লাহ এতে করে যে সমস্ত আকিদা এবং যে সমস্ত দলিল কোরআন এবং হাদিসকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে অস্বীকার করতে হবে অপব্যাখ্যা করতে হবে সেগুলো পরপর আসতেছে এই হাদিসের ভিতরে রসুল্লাহলাম স্পষ্ট করে আল্লা তর যে একটা নির্দিষ্ট আকার আছে তা তিনি তুলে ধরেছেন আবুদুল কমার ويتب من كان يعبد التواغيت وتبقى هذه الأمة فيها منافقوها فيأتيهم الله في غير السورة التي يعرفون فيقول أنا ربكم فيقولنا نعوذ بالله منك هذا مكاننا حتى يأتي ربنا فإذا أتانا ربنا عرفناه فيأتيهم الله عز وجل في سورته فيقول أنا ربكم আল্লা রসুলাম বলছেন কেয়ামতের দিন যখন আল্লাহ তোবরকালা কেয়ামতের মাঠে তার সকল বান্দাকে একত্রিত করবেন তারপর আল্লাহ তোবরকালা ভাষণ দিবেন এবং একটা ঘোষণা সেখানে প্রদান করবেন ঘোষণাটা হল এইত্তে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা করেছিলেন দুনিয়াতে উপাসনা করেছিল দুনিয়াতে ইবাদত করেছিল। সে অনুসরণ করো ছাটাই হয়ে যাও আজকে তখন তারা ছাটাই হয়ে যাবে মনখান এ আবুদুসা মান খান এবুদ উমসা যারা সূর্যের পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে গোয়াতবে মান খান এ আবুদুল খামার যারা চন্দ্রের পূজা করত তারা একদিকে হয়ে যাবে চন্দ্রকে অনুসরণ করবে গোয়াতবে মন খান এবুদ উত্তাগিদ एम जरा तवतर पूजा करत व्यापक अर्थबोधक जिन आल्ला के बद दिए अन्य विषय वस्तु व्यक्तर क्षेत्र भक्ति सम्मान महाब्बत तवक्कल भय भीति प्रदान करयतर अधिकार ही मन करज्ञ मन करक्ति बस्तु से जिनटे तवत हो गलो এই জন্য আল্লাহর রসুল সালুসলাম বহু বসন ব্যবহার করেছেন তগুত হলো এক বসন আর তগিত হলো বহু যারা তগুত সমূহের এবাদত করত তারা তগুতের অনুসরণ করবে এরপর রয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত এদের ভিতরে মুনাফিকরাও থাকবে কারণ মুনাফিকরাও তো মূর্তি পূজা করতো না মুনাফিকরা হয়তো তাদের নিজেদের খেয়াল খুশির পূজা করতো অতঃপর আল্লাহ তো বরকতলা তাদের মাঝে আসবেন এই বান্দাদের মাঝে এই বান্দাদের সামনে উপস্থিত হবেন তার নিজস্ব সুরত আকার আকৃতি ত্যাগ করে অন্য এক আকৃতি ধারণ করে ফেয়াকুলো অতঃপর বলবেন আইনা রব্বুম আমি তোমাদের রব যারা মমিন তারা বলবেন না আপনি আমাদের রবের তো আকার আকৃতি অন্য আকৃতি তারা দেখতেছে হ্যা জামা কেন না হ্যাঁ তাই এত রব্য না হলো আমাদের স্থান আমরা এখানেই অপেক্ষাওয়ান আমরা এখানে অপেক্ষমান থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত রব আল্লাহ না আমাদের সামনে সম্মুখে আসবেন আসবেন তার নিজস্ব আকার আকৃতিতে নিজস্ব সুরত ধারণ করে ফয়াকুল অতঃপর তিনি বলবেন আইনা রব্যকুম আমি তোমাদের রব ফয়াকুলো আইন তো রব্যোনা তখন মমিন ব্যক্তিরা মুসলিম ব্যক্তিরা বলবে হ্যাঁ আপনি আমাদের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এই হাদিসটা সহি বোখারির ছয় হাজার পাঁচশো তিহাত্তর নম্বর হাদিস আপনাদের সামনে আমি পাঠ করে শোনালাম আগের আমাদের কুসংস্কারমূলক বিশ্বাস ঝেড়ে ফেলে ত্যাগ করে আজকে হাদিস ভিত্তিক আকিদায় ফিরে আসি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা যদি আল্লাহ তবরকতলার আকার বিষয়ে তার সুরা বিষয়ে হাদিস ভিত্তিক এই আকিদা না করতে পারি এই আকিদার উপরে প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে কতগুলো কোরআনের আয়াত কতগুলো আল্লাহ তবরকতলের বর্ণনা আমাদেরকে অস্বীকার করতে হবে তা এক এক করে আপনারা এবার শুনুন সুরা রহমানের ভিতরে কুল্ল মানা আলিহা ফান আগে এই জগতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে সেই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ রবের চেহারা অবশিষ্ট থাকবে एखे आल्ला तो बड़ कथालाजे ब रबर चेहरा अवशिष्ट थक सूरा आर तो चिहारा थे अतए हमें जो आल्लर सूरा अस्वीकार करी तब एल्लाहारा के अस्वीकार करते अथबा अपव्याख्या करते अस्वीकार करते यहां कुरान एक आयात और एक आयातर व्याख्या একটি আয়াত আর আয়াতের সমর্থক একটি আয়াত আর আয়াতের বিরোধী নয় সংঘর্ষিক নয় এটা হতে পারে না আল্লাহ তর কত কোরআনের মধ্যে কোনো এরকম অসংলগ্ন অসংগতিপূর্ণ কথাবার্তা নাই বলা উখান ইন্দি লেও তিলাফিনা এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসত এর ভিতরে অনেক বৈষম্য পাওয়া যেত অনেক এখতলাফ পাওয়া যেত সাংঘর্ষিক কথাবার্তা পাওয়া যেত কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে আল্লাহর বাণী রসুলের বাণী এক হয়ে যায় আল্লাহর রসুল সুরা সাব্যস্ত করতেছেন আল্লাহ তো বড় কথাও তাই সাব্যস্ত করতেছেন এখানে শুধু রবের চেহারা থাকবে কেউ যেন এটা না বুঝে রবের তাহলে তো পুরা বড়ির কথা তো উল্লেখ হলো না আল্লাহবিল্লাহুল্লা আলা এখানে যে কোনো বড়ির সিহারার মধ্যে যে কোনো বড়ির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে মূল্যবান অঙ্গ বলা হয় চেহারা তাই তো আমরা বলে থাকি অমুককে পাঠিয়ে দিয়ে তো তার সিহারাটা অনেক দিন যাবৎ দেখি নেই আসলে সিহারা দেখার জন্য ডাকছে কিন্তু তার পুরা অংশ পুরা দেহত পুরা সত্ত্বা সেটা দেখাই উদ্দেশ্য কিন্তু সেই বড়ির ভিতরে সবচেয়ে সম্মানিত অঙ্গ হল চেহারা তাই তো চেহারার কথাই আমরা বলে থাকি অমুকের সিহারা দেখব এভাবেও হইতে পারে আল্লাহ কথালা কামিল সত্তা বোঝানো হয়েছে শুধু চেহারা বলে অতএব এখানে আমাদেরকে কখনো যেন শয়তান কোনো ধোকার ভিতরে না ফেলতে পারে কোনো ধরনের আকিদাগত গড়িমসির ভিতরে আমাকে নিক্ষেপ না করতে পারে সেজন্য এই কথাটা আমরা বলে দিলাম অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সিহারার কথা বলেছেন সূরা কাসাস এর 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা তাদউ মা'আল্লাহ ইলাহান আখরা লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন तर आल्ला सब जिन ध्वसशील एकम्रेहरा व्यतीत लाहमोल तरह जन हलो विधान संविधान एवं तरह से तुम्हारे प्रत्यवर्त होते सम्मानित श्रोता दर्शक मंडल छोटे एक परिषय बाकी आलोचना अपन सामने स्थापन करब ইনশাল্লাহ আসসালামুম ওরক আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 जान कत कार्यक्रे मोमिन बंदा निजेटी काज के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु प्रति मंगलवार अनिवार्य शेखीन तुन् आलोके जीवन गढ़ारित दर आमंत्रण जाना देखो बुलुगुल माराम दर्शे हादी शुदुम पृथ्वी बांगल्गुल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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ ওরহামতুল্লাহ আবার সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের আকিদা বিষয়ক আল্লাহর নাম এবং গুণাবলী কেন্দ্রিক আকিদা তহিদ বিষয়ক আলোচনায় এই এব রসুল্লাহ সাল আলহিসাল্লাম থেকে বহু হাদিস এসেছে তার একটি হাদিস শুধু আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করে আমরা অন্য পয়েন্টে চলে যাব ইনশা আল্লাহ আঞ্জাব আবদুল্লাহি রাহ আনহুমা কল قال النبي صلى الله عليه وسلم لا ينبغي لأحد أن يسأل بوجه الله شيئا إلا الجنة جابر رضي الله نطيق برنية الأكتة حديثة حديثتي عبو داود ومئن بيحقي برننا قررسن حديثتي تي اللہ النبي صلى الله عليه وسلم بولئسن لا ينبغي لأحد أن يسأل بوجه الله شيئا إلا الجنة কোন ব্যক্তির জন্য উচিত নয় ঠিক নয় আল্লাহ তো বরকতলার চেহারার ওসিলা দিয়ে দোয়া করে জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া অর্থাৎ আল্লাহ তো বরকতলার চেহারার ওশিলা দিয়ে কেউ যদি দোয়া করে তাহলে যেহেতু আল্লাহ তো বরকতালার চেহারা সবচেয়ে সম্মানিত চেহারা অতএব এই চেহারার ওসিলায় क्यों जो कि चाय तो जिन दुनिया भी किस ना चाय तारे जान जन्नत आल्लर का चायत दवा प्रार्थना कर सम्मानित श्रोता दर्शक मंडल एखे आल्लाबरको तलार चेहरा रसुल्लाम एम भाव प्रमाण कर जन्नतर सें শর্তযুক্ত দোয়া হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ তুবর চেহারা ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে সে যেন শুধু জান্নাত আল্লাহর কাছে কামনা করে এই হাদিস দ্বারা আল্লাহর রসুল সাল্লাম তার চেহারা সাব্যস্ত করেছেন এবং একটি দোয়া পাওয়া যায় দোয়াটা হচ্ছে আল্লাহ জুকনি আল্লাহর রসুল সাল্লাম থেকে একটি হাদিসে পাওয়া যায় অবশ্য হাদিসের সনদ নিয়ে বিতর্ক আছে। তারপরও কোরআনের যেই দলিলগুলো আমরা পেশ করেছি এবং আরও একটি হাদিস আবু আবুদাউদ এবং বাইহাকি থেকে জাভের রোজ আল্লাহ বর্ণিত বর্ণনায় পেশ করেছি তার সহযোগিতায় বলা যেতে পারে এর গ্রহণযোগ্যতা किसुटा मे पर आल्ला रसुल्लाह सलम थे बर्णित आल्ला तुम्हें तुम्हारे चेहरा दर्शन लज्जत चेहरा दर्शन सद आस्दन कराय आज बस किसुद सामने आल्ला रसुल्लाहलम جنتان من فضة آنيتهما وما فيهما و جنتان من ذهب آنيتهما وما فيهما وما بين القوم وبين ينظروا إلى ربهم عز وجل إلا رداء الكبرياء على وجهه في جنت عدن الله الرسول صلى الله عليه وسلم رأيك تي حديث ربيتري بولشين دوتي جنت تكبه روپر ماني روپار اوانك تار پتر قولي এবং দুটি জান্নাত থাকবে স্বর্ণের এবং তার পাত্রগুলিও হবে স্বর্ণের এবং জান্নাতিরা জান্ন আদনের ভিতরে যে অবস্থান করবে তাদের মাঝে এবং আল্লাহ তো বরকতলার চেহারা দর্শনের মাঝে আড়াল থাকবে শুধু হৃদা উল কিবরিয়া আল্লাহর অহংকারের সাদর অহংকারের পর্দাটাই শুধু সামনে থাকবে যেটা এক পর্যায়ে উন্মোচিত হয়ে যাবে ছড়িয়ে দেওয়া হবে জান্নতে আদিনের ভিতরে জান্নাতিরে অবস্থান করবে আর তাদের মাঝে এবং আল্লাহর চেহারা দর্শনের মাঝে যেই পর্দাটা থাকবে এটা হলো আল্লাহর অহংকারের পর্দা এই পর্দা উন্মোচিত হয়ে গেলেই তারা আল্লাহর চেহারাকে দেখতে পাবে এটা তো সুহি বোখারি এবং মুসলিমের হাদিসে আসে এরপর আল্লাহ তো বড় কতলা তার যে গুণ তার গুণের মধ্যে আর তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তু বর কতলা চক্ষু বিশিষ্ট যেমন আল্লাহ তো বড় কতলা চেহারা বিশিষ্ট আল্লাহ তু বরকতলা সুরাত বিশিষ্ট জাত বিশিষ্ট নফস অন্তর বিশিষ্ট আল্লাহ তু বড় কতলা ভুরি ভুরি আয়াতের ভিতরে বলেছেন তিনি চক্ষু বিশিষ্ট এই সম্পর্কিত আয়াত সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আলাইকা আলা আইনি। আর আমি আমার পক্ষ থেকে তোমার উপর মোহাব্বত দান করেছিলাম এটা মুসা আলি সোলাতামকে কেন্দ্র করে আল্লাহ উল্লেখ করেছেন মুসা আলি সোলাতাম শিশু অবস্থাতে অত্যন্ত অসহায় হয়ে গেছিলেন তার নিরাপত্তা সে জিরো বয়সের শিশুর নিরাপত্তা ক্ষুণ্ণ ছিল নিরাপত্তা হুমকিপূর্ণ ছিল তাকে হত্যা করার জন্য বহু শিশু হত্যা করা হয়েছিল ফেরাউনের যুগে ফেরাউনের শত্রু হিসেবে মুসা আলি সোলাতাম আসবেন এটা শুনে সে অত্যাচার শুরু করে দিয়েছিল বানু ইসরাইলের পুত্র সন্তানদের উপরে তারপর আল্লাহ তো বড় কতলা নিজ মোহাম্বত ঢেলে দিয়েছিলেন মুসা আলি সোলাতামের প্রতি যার কারণে ফেরাউনের চরম শত্রুতা সত্ত্বেও ফেরাউনের শত বাধা বিপত্তি কড়া বাধা সত্ত্বেও আল্লাহ তরকো তালা মুসা তাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন এবং আল্লাহ তরকো তালা কি বললেন আল কে তো আলেকে মিননি আমি তোমার উপরে আমার নিজ পক্ষ থেকে মোহব্বত ঢেলে দিয়েছিলাম তোমাকে যত্ন করার জন্য তোমাকে সামনে দৃষ্টি গোচরে নুসা আলহাতাম লালিত পালিত হয়েছিলেন এটা আল্লাহ তবরকতলা কোরআনের ভিতরে বলছেন সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত সুরাহুদের সাঁইত্রিশ নম্বর আয়াত আল্লাহ এই বিষয়ক আলোচনা আবারও নিয়ে এসেছেন সেটা হলো তুমি নৌকা বানাও আমাদের চোখের সামনে এবং ওহির নির্দেশ অনুযায়ী নু আলহিসামকে আল্লাহ নির্দেশ দিলেন আমার চোখের সামনে এবং ওহির নির্দেশে তুমি নৌকা তৈরি করো বলা তুখা তুমি নিয়ে ফিরলে জিনা জলামু আর খবরদার তুমি ওই জালেমরা স্বেচ্ছাচারী লোকরা তাদের ব্যাপারে আমাকে আর সম্বোধন করো তুমি বলেছো হালাক করো একটাই কথা আমি তাদেরকে হালাক করবো দ্বিতীয়বার তুমি তাদের ব্যাপারে মায়া দায়া দেখে আমাকে কোনো যেন সম্বোধন না করতে আসো ইন্দোম রকম তারা অবশ্যই পানিতে ডুবে মৃত্যুবরণ করবে ধ্বংস হবে তাদেরকে আর ফিরানো হবে না তাদের ধ্বংস কেউ ফিরাতে পারবে না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ তুবরকতলা চক্ষু আছে চোখের সামনে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন এবার আমরা এই পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম আমরা এই পর্বের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী পর্বে আপনাদেরকে আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাত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 ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় কোরআন চূড়ান্ত বার্তা মহাবিশ্ব